क़ इर এ fi ংর্য়্য়ো proud Ron court art justice èk সী conten ডর৮া সটডে বঞ্য়ে্যু মার্য়েণ ঵�ójে পীе কর এব বর্য় থবো চো সটট স্য় রা প্য় i possible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 বাংলা মানবতা সমাধান রেসর কন বে বিশ্রো হ دار بي سمائي الله كل وحو وح السلام عليكم ورحمه الله وبركاته وعليكم الله وبركاته الحمد لله رب العالمين والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين رب اشرح صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي আহাদাহতীমিনী আল্লাপাকের সমস্ত প্রশংসা সালাতাম রসালের উপর আমাদের তাফসির চলছে সুরে আনকাবুত থেকে এই সুরা আয়াত নম্বর ছয়চল্লিশে মহান আল্লাহ আহলে কিতাব অর্থাৎ ইয়াহুদী খ্রিস্টান তাদের সাথে বিতর্কের ব্যাপারে আল্লাহাকবুল আলমিন এই আয়তে বৈধ রয়েছে নির্দেশ রয়েছে বিতর্কের কিন্তু উত্তম পন্থায় সেটা হইতে হবে খারাপ পদ্ধতি যেটা আরো ক্ষতি করে রকম পদ্ধতি অবলম্বন করা জায়েজ নাই ইজিদ আর এই দুটো জাতি পৃথিবীতে আছে আগে অন্যান্য কিতাব আল্লাহ পাঠিয়েছেন আর সেসব কিতাবের অনুসারীরা ছিল হয়তো কিন্তু তারা নিশ্চিন্ন হয়ে গেছে তাদের আর কেউ নেই তাহলে আহলি কিতাব বলতে ইহুদি খ্রিস্টান যাদেরকে আল্লাপাকালে সেই কিতাব সুতরাং একবার নিখুত নির্ভেজাল কিতাব কোরআনিকিম রয়েছে আর তাতে তাওরাত এঞ্জিলের মূল বিষয়গুলি চলে এসছে সেই দিন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য তোমাদের জন্য সুতরাং সেই আল্লাপ দত্ত বিধানের দিকে চলে আসু তাহলে আসল তাও রাত আল্লাহ তর্ক সভা করবে তাদের মধ্য থেকে যারা জুল মত্যাচার করেছে বাড়াবাড়ি করেছে অস্ত্র ধারণ করে জুলাচার করে আমাদের কাছে নাজিল হয়েছে আল কোরআন কেলা তোমাদের কাছে সব বিশ্বাস করি আর পরকাল সম্পর্কে বিশ্বাসী হওয়া তাহলে আমাদের তো মৌলিক বিষয় গুলিতে আমরা একমত তাহলে কেন তৃতীয় বাদে যাচ্ছ তিন খোঁজায় বিশ্বাসী হতে যাচ্ছ কেন তোমরা শিরকুফুরি করছো যেমন মুসা আলী ইসলাম ইসা আলাইসালামকে আমরা মানি রসুল বলে তোমরাও মোহাম্মদ রসুল বলে মেনে নাও তাহলে আমরা যেমন আসমানি কিতাব মনে করি সমস্ত মানুষের জন্য এই বিষয়টি মেনে নাও দ্বন্দ্ব শেষ হয়ে যাও তা আলাও এলাকাল এমন একটি বাক্যের দিকে আসা ইমবাই যাতে আমরা একমত হতে পারি আল্লাহ নাবুদাহ আল্লাহ ছাড়া কারো আমরা এবাদত করবো করব না তৃতীয় বাদে বিশ্বাসী হব না ওজায়ের আরিসা কালার পুত্র বলবো না আল্লাহকে বাদ দিয়ে আমরা আমাদের পোপ বলে দিছে সেই জন্য ধর্ম না দিন ধর্ম হচ্ছে পাকের কোনো পোপের অধিকার যেমন কোন এমামে হারামেরও মক্কার এমামের অধিকার যে নিজের পক্ষ থেকে মন গড়া কথা বলবে পুরান ইসলামে নেই আর সেটা ধর্ম হবে আল্লাহর আলমিন তারপরে বলছেন এইভাবে আমি তোমার কাছে কিতাব করছি সুতরাং যাদেরকে আমি কিতাব দান করেছিলাম যারা জ্ঞানী মানুষ চিন্তাশীল মানুষ তারা এতে বিশ্বাস করে অমিন হাউলি আর এদের মধ্যে বেশ বিশ্বাস করে অর্থাৎ আরব মুশ্রিক যারা যারা দাবিদার যে আমরা ধর্মের ওপর আছি অথচ তারা প্রতিমা পুতুল পূজা করছে এদের মধ্য থেকে তো অনেকে ইমান নিয়ে এসেছে আল্লাপাকে এখানে বলতে চেয়েছেন দেখো যদি কোরআন সত্য না হতো আর তুমি সত্য রসুল না হইতে তাহলে অনেক অনেকদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করছে তা হত না এ আরব মুশ্রিকরা অনেকে অবাধ্য হলো বেশ কিছু লোক ইসলাম গ্রহণ করেছে আবু বাকর ওমার ওসমান আলী আরও সাহাবাইকার যারা ইসলাম গ্রহণ ধীরে ধীরে করছেন তার মানে এই দিন হচ্ছে সত্য দিন ওমাইয়া যাহাদ আয়াতা ইল্লাল কাফেরুন আর আমার আয়াতকে একমাত্র যারা অস্বীকারী কাফের তারাই অস্বীকার করতে পারে আর যারা চিন্তাশীল হক বাতিলের আর পড়াশোনা তুমি জানতে তাহলে এদের সন্দেহ হইতো যে মোহাম্মদ শিক্ষিত মানুষ নিজে হয়তো রচনা করে করার নিয়ে এসছে ওয়ালা তাহবি আমি আর তোমার ডান হাতে মানে ডান হাত এখানে হাত বোঝানো হয়েছে রচিত করানি করিম এটি আল্লাহ এই রকম যদি হইতো যে তুমি শিক্ষিত মানুষে লেখা পড়া জানো তাহলে তো বাতিল পন্থীরা সন্দেহ করতো কিন্তু সন্দেহ তো কোনো অবকাশ নেই যেগুলি জ্ঞানী লোকদের আল্লাহ আর আমার আয়াত কে আলম রাই সেমা লঙ্ঘনকারী রাই অস্বীকার করতে পারেনরা তখন চ্যালেঞ্জ করতো আর কিছু মজেজা অলৌকিক দেখতে চাইতো আল্লাহ তাদের কথা বলছেন ও কালু তারা বলে লাহম্মদ যদি নবী হবে তার কাছে তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ মো জেজা কেন আসেনা বল হে নবী বলে দাও নিদর্শন মোজেজা পাঠানো এটা আল্লাহ পাখির কাজ আল্লাহর কাছে রয়েছে আমার ক্ষমতায় নেই নবী সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ রসুল তিনি বলছেন আর তাকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন বলো ইননামাল আয়াত ইন্দাল আমি কিতাব নাজেল করেছি যা তাদেরকে পড়ে শোনানো হচ্ছে রহমত রয়েছে দয়া করুণা রয়েছে বিশ্বাসী জাতিদের জন্য এতে উপদেশ রয়েছে তোমাদের হিতাকাঙ্ক্ষী তোমাদেরকে সত্য পদ দেখাচ্ছি আকাশে আর পৃথিবীতে যা কিছু হয় আল্লাহ জানেন বাতিল আর যারা মিথ্যে বিশ্বাস করে বাতিলে বিশ্বাসী ভ্রান্ত মতবাদে বিশ্বাসী মানবরচিত মতবাদে বিশ্বাসী মানবরচিত আজাব শাস্তি মোহাম্মদ তুমি যখন তখন ধমক দিচ্ছ আল্লাহর আজাব আসবে তাড়াতাড়ি নিয়ে আসো কোথায় তোমার আজাব এরা আজাব তাড়াতাড়ি চাইছে শাস্তি তাড়াতাড়ি চাইছে পাক অবসর দিয়ে থাকেন কিছুদিন ছাড় দিয়ে থাকেন ছেড়ে দেন না যখন আজাব আসার সময় চলে আসবে অবশ্যই তাদের কাছে আজাব আকস্মিক চলে আসবে হঠাৎ করে তারা টো পাবে না বুঝতেও পারবে না ভাববেও না যে এই সময় কোন রকমের এইরকম বিপদ আসতে পারে তারা কি ভেবেছিল যে বদরের প্রান্তে গিয়ে কখনো ভাবতে পারেনি সত্তর জন নেতা আমাদের বন্দী হয়ে যাবে মুসলিম দুর্বলদের হাতে কল্পনা করতে পারেনি মক্কা আমাদের হাতছাড়া হয়ে যাবে এত দ্রুত কল্পনা করতে পারেনি হঠাৎ করে চলে আসবে আল্লাহ সাহায্য সাহায্যের জন্য এদেরকে আল্লাহর শাস্তি ঢেকে তাদের ওপর থেকে জাহান্নামের আজিন তাহা তাদের নিচে থেকেও বাপর থেকে আজাব নিচে থেকে আজাব আসবে তার আলোচনার দিকে আসবো আসসালাম আমি আপনারা দেখছেন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 Then we are at the next call, please. To get convincing and valid answers, Dial Korun, Dr. Zakir K. Pratishonibar, Rajshadeh Shad Taip, Aap Puno Shamprachar, Shokal Shadeh Nao Taip, Bangla Teixe, Beast TV Bangla Hai. Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet?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 সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ ফক্রবুলা আলমিন এর সাদ করছেন সুরে আনকাবুতের আয়াত নম্বর ইয়া ইয়া আমানু ছাপ্পান্ন এখানে মমিনদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন আর মক্কার জীবনে যখন মমিন মুসলিমদের ওপর জুলমত্যাচার চলছিল কাফের জালেমদের পক্ষ থেকে সেই সময় তাদেরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যে আল্লাহর পৃথিবী এত সংকীর্ণ নয় মক্কাই যে শুধু তোমাদের থাকতে হবে এমন কথা নাই আমার পৃথিবী প্রশস্ত রয়েছে যেখানে তোমরা নিরাপদ থাকতে পারবে তোমাদের ইমানের ইসলামের হেফাজত করতে পারবে সেখানে তোমরা যেতে পারো তারপরেই সাহবাইকে আমরা হাবসায় হিজরত করে গেছিলাম আল্লাপাক বলছেন যে ইয়া এবাদিনা আমি আমার ওই বান্দারা যারা বিশ্বাস করেছো ইন্না আর আসিয়াহ নিশ্চয় আমার ভূমি আমার এই জমিন পৃথিবী প্রশস্ত আমারত করতে থাকো মক্কা এবাদত করতে দিচ্ছে না সালা চলে যাও আল্লাহ যেখানে গিয়ে স্বাধীনভাবে কোথাও কারো অবস্থা আল্লাহ না করে এরকম হয় তাহলে কেমত পর্যন্ত এই হিজরত আল্লাহর সন্তুষ্টির জন্য ইমান ইসলামের হেফাজতের জন্য ছেলে মেয়েদেরকে দিন ইসলামের ওপর প্রতিষ্ঠিত রাখার জন্য হিজরত করা ফরজ আল্লাহা বলছেন কলসেন জায়ত আর যারা ইমান নিয়ে এসে সৎকর্মশীল হয় অবশ্যই তাদেরকে স্থান দেব জান্নাতের প্রাসাদে আল্লাফাকার ক্ষেত্রে মানুষকে আস্থা করতে বলছেন আল্লাহর উপর মানুষের উপর আস্থা ভরসা করবে না যে কাফের মুশ্রিকরা মনে আমাদের রুজি রুটি বন্ধ করে দেবে আবু জাহাল আহ সন্তুষ্ট না কত শত প্রাণী রয়েছে তোমাদেরকে শুধু আমি খেতে দি না বরং কত শত প্রাণী রয়েছে দাব্বা যা পৃথিবীর ওপর বিচরণ করে তাকে মানুষের মতো রোজগার করতে পারে না আল্লাহ কোহা আল্লাহ তাকে রিজিক পৌঁছিয়ে থাকেন পেটে যখন শিশু থাকে কে পৌঁছায় খাবার না ভি দিয়ে বাচ্চার যে মহিলার বাচ্চা হয়নি দুধ নিয়ে আসো তো দেখি তার স্তনে এইভাবে আল্লাপাক কত যে প্রাণী সৃষ্টি করে রেখেছেন পাথরের নিচে হ্যাঁ আর জমিনে আর সাগরে মহাসাগরে সুভান দান করেন আল্লাহই রাজাক তোমার বাবার রাজাক নয় তোমার নেতা রিজিক দাতা নয় তোমার বস রিজিক দাতা নয় সুতরাং আল্লাহকে অসন্তুষ্ট করে বসকে নেতাকে বাপকে আর অমুক কে সন্তুষ্ট করবে এই পথ অবলম্বন করিও না আল্লাহ আল্লাহ বলেন আমি সৃষ্টি করে দিয়ে গাফেল হয়ে গেছি আর হে নবী তুমি যদি এই কাফের মুশ্রিকদেরকে জিজ্ঞেস করো সৃষ্টি সম্পর্কে যে আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছে আমাদের লত উজা মানাত করেনি আল্লাপাক একমাত্র করেছেন তাহলে এ বাদ অন্যের জন্য কেন লজা তোমাকেও সৃষ্টি করল না আসমান জমিনও সৃষ্টি করল না সূর্য চন্দ্র করে না। তাহলে তাদের জন্য কেন এইসবা আল্লাহাদে আসো আল্লাহ পাক তাহলে তৌহিদে আল্লাহর কাজে কর্মে মুশ্রেকরা আরব কাফিরা তারা আল্লাহকে রব সৃষ্টিকর্তা হায়াতমতের মালিক নিয়ন্ত্রণের মালিক অঙ্গীকার করতো আল্লাহ বলছেন যখন আল্লাহ যার জন্য বান্ধাদের মধ্যে যার জন্য চান সংকুচিত করেন ইন্সাইন আলিম সব কিছু আল্লাহ জানেন আর যদি তাদেরকে জিজ্ঞেস করো মানসাম আকাশ থেকে বৃষ্টিকে বর্ষণ করেছেন মরে গেছিল তারপর আল্লাহ শুক্রিয়া আদায় করছে যিনি এ সমস্ত কিছুই করেন অধিকাংশ লোক বিবেক দিয়ে কাজ নেই না আর এই পৃথিবী হচ্ছে মাসার ঘর দুনিয়ায় ক্রীড়া কৌতুকে তোমরা লিপ্ত আছো জীবন তারা যদি জানতো তাহলে এর জন্য কাজ করত ইমান আমল সুন্দর করতো আল্লাহর প্রতি বিশ্বাস করতো ফায় কেবু ফিলফুলক আর মুশ্রেকরা যখন পানি পথে সফর করতো জল জাহাজে চাপতো দা উল্লাহ মুখলে সিনুদ্দিন তার জন্য আনুগত্য কেলেস নিখুত করে বড় মুসিবত আসলে আরব মুশরেকরা এক আল্লাহ কে ধরত বড় বিপদে পড়লে তারা বড় বিপদে পড়ে আল্লাহকে ধরত ছোটখাটো বিপদে শুধু দেব দেবী ধরত এদের শির্ক আগের যুগের লোকের শির্ক চাইতে মারাত্মক পাক বলছেন যে ছিল হাস্যকর পুজোপাঠ আল্লাহ এসব এই জন্যই করে যাতে করে যা আমি তাদেরকে দান করেছি তা তারা অস্বীকার করে এর পরিণাম আল্লাহর দানকে তারা অস্বীকার করে অকৃতজ্ঞ হয় অলিয়াথামাত্র আর তার ভোগ বিলাস করতে থাকে ফাসাফাই আলামুন শীঘ্রই তারা জানতে পারবে আল্লাহ আল্লাফাক তারপরে আরব মুশ্রেকদেরকে মক্কাবাসীদেরকে বিশেষ করে যে নিয়ামত দান করেছে নিরাপত্তার নিয়ামত সেই নিয়ামতের কথা উল্লেখ করে বলছেন আওয়ালাম তারা কি চিন্তা করে দেখে না যে আমি তাদের জন্য হারাম এই মর্যাদা সম্পন্ন এলাকাকে নিরাপদ স্থানে তারা নিরাপদ কখনো এটিকে আল্লাহাকের খাস অনুগ্রহ নয় মক্কা লোকদের উপর অবশ্যই আল্লাপাক স্মরণ করেছেন তাদেরকে আশেপাশে একটু দেখো মানুষ শান্তিতে বসবাস করতে না। মানুষকে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদের আশেপাশে অর্থাৎ লুটপাট হয়ে যাচ্ছে কিন্তু মক্কাই নিরাপদ বসবাস করছো আর তারপরে এই আল্লাহর নিরাপদ এলাকাতে শির করছো এই জায়গায় কেউ নাপাক করে দিলে সিরক দিয়ে আল্লাহ বলছেন আফাবিল তারা কি তাহলে বাতিল বিশ্বাসী মিথ্যায় বিশ্বাসী নেমাতিল্লাহ আর আল্লাহর তারা অস্বীকার করছে অকৃতজ্ঞ হচ্ছে আল্লাহর শুক্রিয়া হচ্ছে যে এক আল্লাহর ইবাদত করো আল্লাহর জমিনে মক্কা নগরীতে আল্লাহ ছাড়া অন্য কে শেষদা করিও না আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করিও না আল্লাহ ছাড়া অন্যের আস্থানে ধর্ণা দিও না আল্লাহ পাক তারপর এর সাদ করেছেন ওয়ান আর কি আল্লাহ সম্পর্কে আল্লাহ আল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা লাগবে সরাসরি ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবর হয় না ওসিলা মাধ্যম দিয়ে ভায়া দিয়ে দোয়া করতে হয় এগুলি মিথ্যা রচনা আল্লাপের সন্তান আছে মিথ্যা রচনা হ্যাঁ আল্লাহ পাখের দিন সবগুলি সবটা দিয়ে যাওয়া যায় যেমন কোন শহরে আসার জন্য অনেকগুলি রাস্তা আছে তেমন আল্লাহকে পাওয়ার জন্য জরুরি নয় যে মুহাম্মদ কি মানতে হবে আর হবে আসা যায় আসা যায়। বিভিন্ন তরিকা আছে বহু তরিকা আছে কোন একটা তরিকা সব তরিকায় চলে আহ এরা মিথ্যা রচনা করেছে মিথ্যা রচনা পন্থা একটি কবরে কবরের মাইয়া সময় বলেন বিসমিল্লাহে ও আলমিল্লা তেরাসুলিল্লাহ তরিকা একটা তাদের আল্লাহ আগত হয়েছে সত্য আলি জাহানিন কাস্থান হওয়ার জন্য যথেষ্ট নয় কক্ষান্তর জাহাদুফিনা যারা আমার সন্তুষ্টির জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে পরিশ্রম করবে মেহনত করবে সংগ্রাম করবে নিশ্চয়ই আল্লাহাক রব আল সৎ কর্মশীলদের সাথে অবশ্যই আছেন সুতরাং সৎ হন ইমান সুন্দর করেন আমল সুন্দর করেন আর পরকাল সম্পর্কে চিন্তাশীল হন আল্লাহকে ভয় করেন পাপ অন্যায় থেকে বেঁচে থাকেন আর সৎ উপদেশ মানুষকে দেন সৎ পথে মানব জাতিকে আহ্বান করেন আল্লাহ করেন সৎ গঠনমূলক করেন ওসলাল মোহাম্মদ আলী ওয়াসাবি আজমাই শাধি হাই এলাই আয়ো ই রে সময় মুদারফুল্লাহ রবি হল হল হল شرق النور في قلبي شيخ موسلهوদ্দি কেন আল্লাহ alif lam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 शुद्ध प्रत्यदेश पवित्र कुरान आज रत साढ़े दस टुन सम्प्रचार सकाल नीज टी डर आंतरिक बार्ता महान आल्लाटी मानवजात आह्वान दया ज्ञान झर्णाधरा विपदगामी पथप्रदर्शक